আসসালামুকমত্র আলহামদুলিল্লাহ আশরফুলসলী নবীনা মোহাম্মি ওজমায় সম্মানিত শ্রোতা ও দর্শক মন্ডলী আমরা রিয়াদ থেকে ধারাবাহিকতার সাথে আলোচনা শুনে আসি আজকে আমরা যেই অধ্যায় নিয়ে আলোচনা করব সেটা হলো বাবু জওয়াজিল কোনো ব্যক্তি যদি মারা যায় তাহলে মৃত ব্যক্তির জন্য কান্না যায়স কাদা যায়স তবে বিঘরি নদ বিন ওয়ালানিয়াহাতন সেই কান্নার ভিতরে কোনো চিৎকার করা যাবে না এবং বিলাপ করা যাবে না চাপ করা যে চিৎকার করা যাবে না কারণ নাকি এটা পাওয়া যায় তারা কথা বলে আর কাঁদে কথা বলে আর কাঁদে বলছে এটা হলো জাহেলিয়াতে পোথা। ইসলাম এটাকে হারাম করে দিয়েছে এটা করা যাবে না আল্লাহ নবী ইসালাম এটাও বলেছেন যে মৃত্যু ব্যক্তিকে শাস্তি দেওয়া হয় তার ওয়ারিশদের কাঁদার কারণে ওয়ারিশেরা যদি চিল্লায় কাঁদে তাহলে এর কারণে মাইয় ব্যক্তিকে শাস্তি দেওয়া হয় হাদিসের এটাই অর্থ কিন্তু এ বিষয়ে অলামায়করাম বলছেন যে তাকে শাস্তি তখন দেওয়া হবে যদি সে মৃত্যুর পূর্বে তাদের ওয়ারিশকে ওসিওত করে যায় যে আমার বর্থন এভাবে কাঁদবা তাহলে সে কান্দার গুণা তাকে দেওয়া হবে অথবা সে যদি জানে যে আমি মারা যাওয়ার পর এভাবে তারা চিল্লায় চিল্লা কাঁদবে সে যদি তাদেরকে নিষেধ না করে এবং তাদেরকে ওসিহত না করে যায় যে আমার মৃত্যুর পর তোমরা যেন চিল্লায় কাঁদো না ওসিহত না করাটাও তার জন্য ক্ষতিকর কিন্তু চোখ দিয়ে যদি পানি ঝরে অন্থরে ব্যথা কষ্ট লাগে এতে কোনো অপরাধ নেই এ বিষয়ে আনিবনহুমা আন্না রসুল আল্লাহাম আদা সাদবাদা ও মাহু আব্দুরহমান বিন আউফ ও সাদুব নাবি ও আব্দুল্লাহ বিনুদ রাজি আল্লাহ আনহুম আবদুল্লা বিন ও রাজিয়ালাহালু তিনি বলেন রসুল্লাহাম উনি সাদ বিন ওবাদা যখন অসুস্থ হয়েছিলেন তখন উনি দেখতে গিয়েছিলেন সাদ ওবাদা যখন অসুস্থ হয়েছিল তখন উনি তাকে দেখতে গিয়েছিলেন আর ওনার সঙ্গে ছিলেন আব্দুর রহমান صاحب بن ابي وقاص وابو عبد الله بن مسعود رضي الله عنهم فبكى رسول الله صلى الله عليه وسلم سلام كده ফেল দিলেন فلما را القوم بكى رسول الله صلى الله عليه وسلم بكاو manusia যখন আল্লাহ নবীকে কাঁদতে দেখলেন তো ওনার কাদা দেখে তারাও কাদা فقال तो अल्लाह ने बोलले تسمعون ان الله لا يعذب بدمع العين ولا بحزن القلب ولكن يعذب بهذا اي يرحم واشار الى لسانه الله لوشن ارا تسمون شنو تمره ان الله لا يعذب بدمع العين الله تعالى চোখের পানি পড়ার কারণে কাউকে আযাব দিবেন না ولا بحزن القلب এবং অন্তরে শোক প্রকাশ করার কারণে ব্যথা বেদনার কারণে আল্লাহ ولكن يعذب بهذا আল্লাহ তালা আজাব দেন এটা কারণে এটা কারণে অর্থাৎ এটা দিয়ে যেন কথা বলে চিল্লাই এই কারণে তাদেরকে আজাব দেওয়া হয় তাহলে যাদের কোনো আপন মারা যাবে তাদের এটা জেনে রাখা উচিত যে তারা যদি এভাবে চিল্লায় কাঁধে জাহেলেতে প্রথায় যদি তারা কাঁধে তাহলে এই কাঁদার কারণে তার মৃত্যু ব্যক্তিকে আল্লাপাক আজাব দিবেন মোত্তাফাকুন আলী বোখার মুসলিম হাদিস ছেলেকে আর সে মৃত্যু সজ্জায় ছিল মৃত্যুর একেবারে আগে মুহূর্তে ওনার কোলে তুলে দেওয়া হয়েছে ফিনা রসুলাম তো রসুলাম চোখ থেকে পানি ঝরা শুরু হল ফকা সাহাদ তখন সাদ বললেন মা হা দয়া রসুল আল্লাহ হে আল্লাহ রসুলাম আপনার চোখেও পানি আপনিও কানছেন কওয়াল বলছেন হা দিহিমি রহামা আল্লাহ তালা তার যারা দয়ালু বান্দা আছে যাদের অন্তরকে আল্লাহ তালা দয়াময় বানিয়েছে এই ধরনের মানুষের প্রতি আল্লাহ তালা রহম করেন এবং দয়া করেন বোখারি মুসলিম হাদিস ওয়ান আনাসিনহু আন্না রসুল্লাহ সাল্লাম দাঃলা আলব ইব্রাহিম রাদহুহা বিন আফসিহী আনাসু তিনি বললেন রসুল্লাহ সাহা সাল্লাম তার ছেলে ইব্রাহিম ইব্রাহিম যখন মৃত্যু সজ্জায় ছিল তখন ওহুবা ইয়াজুদ উ তার অন্তরটি এখন বের হয়ে যাবে এই অবস্থায় মৃত্যুর একেবারে আগে মুহুর্তে আল্লাহ নবী সাহা সাল্লাম তার কাছে গিয়েছিলেন তো আল্লাহ নবী সাহা সাল্লাম চোখ থেকে ঝরঝর করে পানি পড়ছিল। فقال له عبد الرحمن بن عوف عبد الرحمن بن عوف قال لن يا رسول الله أبني كنت انها الله نبي فقال تيني يبنع عوف إنها رحمة هي عبد الرحمن بن عوف إنها دياة إنها دياة رنجشو إن العين تدمع والقلب يحزن نشطع تشوك أسر جهر والقلب يحزن ابن انتطي شكرتو ولا نقول إلا ما يرضي ربنا আমি এই মুহূর্তে ওই কথাই বলবো যে কথা আল্লাহ সন্তুষ্ট হবে নারাজ হবে না পরা ওরা নকুল ইয়ুরদি রাব্বানা আমি ওই কথাই বলবো যে কথায় আল্লাহ সন্তুষ্ট হবে ও ইন্না আলি ফেরাকি কয়া ইব্রাহিম হে ইব্রাহিম তোমার বিচ্ছেদের কারণে আমরা অত্যন্ত মর্মাহত তোমার বিচ্ছেদের কারণে আমরা অত্যন্ত মর্মাহতো একজন পিতা তার কাছ থেকে ছেলে যদি বিদায় নিয়ে চলে যায় ছেলে যদি মারা যায় তাহলে চোখ থেকে পানি ঝরা অন্তরে দুঃখ হওয়া এবং শোকাহত হওয়া এতে কোনো শরীরে বাধা নেই শরীর নিষেধ করেছে সেটা হলে চিল্লায় একতে চিল্লায় কে নিষেধ করেছে এরপরে যেটা পরিচ্ছেদ সেটা হলে বাবুল কাফি আন মা মিন আলমাই মিন মাকুহিন বলছেন যে ব্যক্তি মৃত্যু ব্যক্তিকে গোসল করাবে তো গোসল করানোর সময় যদি মৃত্যু ব্যক্তির কোন দোষ অথবা ত্রুটি কিছু দেখতে পারে। শরীরের অঙ্গ প্রত্যঙ্গের ক্ষেত্রে হতে পারে অন্য কোন বিষয় হতে পারে যদি তার কোনো ত্রুটি সে দেখতে পায় তাহলে তার উচিত সেই ত্রুটিটাকে গোপন রাখা সেটাকে মানুষের মানে প্রকাশ না করা এ বিষয়ে আবিরাফে আসলাম মাউলা রসুলাম তিনি বলেন যে রসুলাম বলেছেন মান গাসালা মাইতান যে ব্যক্তি কোনো মাইতকে গোসল করাবে এবং সে যদি তার উপর কোনো কিছু যদি সে পায় সেটাকে যদি সে গোপন রাখে গ্লাহ আরবাই আল্লাহ তালা তাকে চল্লিশ বার ক্ষমা করে দিবেন দেবেন তাহলে মৃতু ব্যক্তিকে যে গোসল করাবে তার এটা জানা দরকার যে সে যদি কোনো ত্রুটি কোনো দোষ মৃত্যু ব্যক্তির কিছু দেখতে পায় তাহলে সেটা কারো কাছে বলা ঠিক না না যদি বলে সে ত্রুটি যদি সে গোপন রাখতে পারে তাহলে একবার নয় দুই বার নয় চল্লিশ বার আল্লাহ তালা তারা ক্ষমা করবেন মাফ করে দেবেন রাহুল হাকিম ওকআল হাদিস আল্লাহ সরতে মুসলিম ইমাম হাকিম হাদিসটি বর্ণনা করেছেন এবং বলেছেন মুসলিমের সরতে হাদিসটি সহি বাবু সলাতে আল মঈদ ও তসাহী ও হদুর ইদাফনিহি ও কারাহাত ইতিবাই নিসাইল জানাজ বলছেন মৃত্যু ব্যক্তির জানাজার সলা তাই করা এবং জানাজার সলাতে অংশগ্রহণ করা দাফনে অংশগ্রহণ করা এবং মহিলাদের জানাজায় শরিক হওয়া মাইতের পিছনে যাওয়া মাকরু মহিলাদের জানাজার পিছনে যাওয়া মাকরু এ বিষয়ে হত্তা আলিহা আবু হুরাই রাজি আল্লাহ তালহু তিনি বললেন রসালাম বলেছেন যে ব্যক্তি জানাজা অংশগ্রহণ করলো এবং জানাজা সালাত আর দাফন করা পর্যন্ত কোনো ব্যক্তি যদি জানাজার সাথে থাকে ফালাহান তাহলে ওই ব্যক্তির জন্য দুই কেরাত পরিমাণ সব তো আল্লাহ জিজ্ঞাস করা হয়েছে যে দুই কেরাত কি এর অর্থ কি তিনি বলেন মাসাল পরিমাণ সবাব আর জানাজা এবং দাফনে শরিক হলে দুই পাহাড় পরিপূর্ণ সবাব পাওয়া যাবে সমর্শক মন্ডলী আমরা মৃত্যু ব্যক্তির সংক্রান্ত মাসাইল নিয়ে আমরা আলোচনা করে আসতাম সোয়ালহীন থেকে এই মুহূর্তে ছোট্ট একটি বিরতি বিরতির পর বাকি আলোচনা নিয়ে আবার আপনাদের সামনে উপস্থিত হব ইনশা আল্লাহ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 बुजवार जी की विषय ज्ञान रखा जरूरी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 আর আমার দায়িত্ব সত্যটা বলা দেখুন সত্য উন্মোচন প্রতি শুক্রবার থেকে বুধবার রাত নটায় আর পুনঃ সম্প্রচার সকাল সাড়ে সাতটায় বাংলাদেশে পিস বাংলায় सत्यारमिन तर जीवन समय व्यवहार अत्याचारे इसलमे अधिकार आदेश बुधवार सन्ध्या साढ़े छ पुन सम्प्रचार दोपुर साढ़े बारोटाय बांगे पीस टी আলহামদুলিল্লাহ ওসসালাতু ওসালামু আল্লাহ রসুলিল্লাহ সম্মানিত শ্রোতা ও দর্শক মন্ডলী আমরা বিরতির পূর্বে জানাজায় অংশগ্রহণ করা এবং দাফন পর্যন্ত সেখানে থাকা অবস্থান করার স্বভাব সম্পর্কে আমরা জানছিলাম জালদার ইসলাম বলেছেন যে ব্যক্তি জানাজা পড়বে তার জন্য এক কেরাত স্বভাব যে জানাজা এবং দাফন দুটাতেই যদি শরীর হয় তাহলে তার জন্য দুই কেরাত অনেকে জিজ্ঞাসা করেছে হচ্ছে পরিমাণ কি উনি বলছেন বড় পাহাড় সমতুল্য সবাব তাকে দেওয়া হবে وعنه أن رسول الله صلى الله عليه وسلم قال من اتبع جنازة مسلم إيمانا واحتسابا وكان معه حتى يصلى عليها ويفرغ من دفنها فإنه يرجع من الأجر بقيراتين كل قيرات مثل أحد ومن صلى عليها ثم رجع قبل أن تدفن أبو رزي الله تعني رسول الله صلى الله عليه وسلم قال যে ব্যক্তি কোনো মুসলমানের জানাজায় শরিক হবে এবং আল্লাহ নবী সাল্লাম আরেকটি রেবাইতে বলেছেন যে হাক্কুল মুসলিমে আলাল মুসলিম খামসুন মুসলমানের প্রতি মুসলমানের পাঁচটি দায়িত্ব তার ভিতরে একটি হলো জানাজা জানাজাই শরিক হওয়া তো আল্লাহ বললেন যে ব্যক্তি কোনো মুসলমানের জানাজায় শরিক হবে ইমানিসমানের অবস্থায় সবাবের আশায় অন্য কোনো আশায় নেই তাহলে এটা শর্ত সবাইকে যে দুই কিরা সব দেওয়া হবে তা না ওকা হত্যন্ত সাথে থাকে আসবে আর এক কার হল উহুত পাহাড় সমতুল্যোহান ওমান আর যে ব্যক্তি শুধু জানাজার নামাজ পড়ে সলাত পরে চলে আসলো দাফন করল না ويأتي اي قرات برمان سواببه رواح البخاري بخاري رواية وعن ام عطية رضي الله عنها قالت نهينا عن اتباع الجنازة ولم يوزم علينا متفق علي ام عطية رضي الله عنها تنبولن جي نبي كريم صلى الله عليه وسلم عمادر كي جنازة ربما نشيط کروه ولم يوزم علينا طبعا عمادر ربما كورا كورا كورن مي اي جنو علما اكرم بولن জানাজার সাথে সাথে মহিলাদের পিছনে যাওয়া মাকরুহ এবং তাদের কবরস্থানে যাওয়াও নিষেধ কারণ তারা হলো নরম অন্তরের অধিকারী তাদের মন নরম তারা ওই কবরের পাশে যদি যায় সেখানে যে তার মাইগিতকে যখন দাফন করা হবে সেখানে চিল্লাকানা শুরু করে যেতে পারে বেউ যেতে পারে কিন্তু পুরুষের একটু ধৈর্য আছে। তাদের ধৈর্য কম এই ওদেরকে বলা হয়েছে আর এসার পর্দারও বিষয় আছে তো শরীয়ত দেখে যেতে নিষেধ করেছে জানাজার সলাতে বেশি মুসল্লির অংশগ্রহণ করা মুস্তাহ জানাজার সলাতে বেশি মানুষ অংশগ্রহণ করা মুস্তাহ এবং যদি কম লোক হয় তাহলে কমাস তিন কাতার পর্যন্ত হওয়া এটা দরকার এ বিষয়ে দেখুন রসুলাম ইউসল্লি আলাইহি মুসলিমিনা তিনি বলেন বলেছেন যে কোন মৃতু ব্যক্তির জানাজায় যখন কোন যাদের সংখ্যা হবে একশো একশো পরিমাণ মুসলমান যদি কোনো ব্যক্তির জানাজায় শরিক হয় কুল্লুহ এবং সবাই যদি আন্তরিকভাবে তার জন্য সুপারিশ করে আল্লাহ তুমি তাকে মাফ করে দাও আল্লাহ আল্লাহ তুমি তাকে ক্ষমা করে দাও ওয়ার হামহু আল্লাহ তুমি তাকে দয়া করো এইভাবে যদি কেহ অন্তর থেকে তার জন্য দোয়া বলছেন তাদের সুপারিশকে আল্লাহ তালা কবুল করবেন তাহলে একশো জন ব্যক্তি যদি কোনো জানাজা ই শরিক হয় তারা সবাই যদি মাইঙ্গিতের জন্য সুপারিশ করে আল্লাহ তালা সুপারিশকে কবুল করবেন ঈশ্বা আল্লাহ ইমাম মুসলিম হাদিসটি বর্ণনা করেছেন আরেকটি রেতে আব্বাসী নদী সালাম তিনি বলেন রসোলা সালামকে বলতে শুনেছি তিনি বলেন মামিন মুসলিম কোন মুসলমান যখন মারা যায় ফায়াকুম আলা জানাজি আর বাউুলন ৪০ জন মানুষ শরী হয় জানাজাই لا يسركون بالله شيئا ايه شلجون الله ستكاوك شرق قربنا شرق قربنا إلا شفاهم الله فيه طب الله تعالى تعدل سبريشك قبول قربنا سبحان الله طبعا اعجي شلو اكشو ايه كانت شلج وعن مرسط ابن عبدالله قال كان مالك ابن هبيرت رضي الله عنه اذا صل على الجنازة فتقال للناس عليها جزأهم عليها سلاسة اجزاء মুর্শিদ বিন আবদুল্লা বলেন যে মালিক বিন হুবাই তিনি কি করতেনা তিনি যদি কোনো জানাজার সালাত মানুষদেরকে তিন কাতার বানিয়ে দিতেন অল্প করে মানুষ অল্প আগের কাতারে কিছু তারপরে কিছু তারপরে অর্থাৎ অল্প মানুষকেই তিন ভাগে তিন কাতারে দাঁড় করাতেন ثم قال ابن بولتين قال رسول الله صلى الله عليه وسلم رسول الله صلى الله عليه وسلم بولتين من صلى عليه ثلاثة صفوف فقط اوجب جبك تير جنازة تين قطر مانوش حبه الله تعالى تلك جنة واجب کرده سبحان الله تولى تين قطر قطو شنكا حبه تابلن نئي تين قطر تو جده لوگ شنكا قومو حبه تا هو لئي سواب راشا تار خمار جننو شتاك تين بحق دي تين قطر قريب اللي আল্লাহ কবুল করতেও পারেন এবং জানাজার পদ্ধতি উনি বর্ণনা করেছেন জানাজা কি নিয়মে পড়বেন শুনুন বলছেন ইউকাবির আর তাকবিরা জানাজা কয় তাকবির হবে চার তাকবির প্রথম তাকবিরে বলছেন কিতাব এবং সুরা ফাতে এবং সুরা ফাত্মায়িয়া এরপর দ্বিতীয় দিবে ফয়াকুল এবং বলবে আল্লাহম সালা মোহাম্মদ আলী মহম্মদ কেমা সল্ল ইমালা হামিদুম মজিদ আল্লাহম বারিকা আল মহম্মদ ও আলী মহম্মদ বলছে বহু মানুষ সাধারণ মানুষ দেখা যায় যে এখানে পরে ইন্দী এই আয়ারটি পড়ে বলছে এটা পড়ার কোনো দলিল নেই যে জিনিসের দলিল নেই সেটা করা যাবে না প্রথম তাকবিরে সুরাতে দ্বিতীয় তাকবিরে দরুর শরীফ সুম্মা উকাবলিস তৃতীয় তাকবির দিবে তৃতীয় তাকবির পর যেই দোয়াগুলি নবী করিম সালাম উনি মাইতের জন্য পড়তেন হাদিস থেকে সাব্যস্ত এইগুলি এরপরে চকবির দিবে এবং তাকবির পরে সে সালাম ফিরে দিবে এটা হলো জানাজার নিয়মে বললেন তো কি দোয়া জানাজার সলা পরতেন সে দোয়া আমরা শুনি আনি আব্দুর রহমান وأكرم نزله ووسع مدخله واغسله بالماء والسلج والبرد ونقه من الخطايا كما نقيت الثوب الأبيض من الدنس وأبدله دارا خيرا من داره وأهلا خيرا من أهله وزوجا خيرا من زوجه وأدخله الجنة وأعيده من عذاب القبر ومن عذاب النار حتى تمنيت أن أكون أنا ذلك الميت আবু আব্দুর রহমান তিনি বলেন যে আল্লাহ নবী সালাম উনি একটি জানাজাই দাঁড়ালেন এবং উনি জানাযায় এই দোয়াটি পড়লেন যে দোয়াটা আপনার শুনলাম আল্লাহ আল্লাহ তুমি তাকে ক্ষমা করে দাও ওয়ার আল্লাহ তুমি তারপর দয়া করো ওয়া আফিহিআ আল্লাহ তুমি তাকে মাফ করে দাও আল্লাহ তালা তার থেকে তুমি সকল গুণাকে ক্ষমা করে দাও ওয়েরি মনুজিলাহু আল্লাহ তালা তাকে তুমি সম্মানিত স্থানে আল্লাহ তুমি তাকে সম্মানিত করো ববাসে মদ খালাহু আল্লাহ তালা তার কবরকে আল্লাহ তুমি প্রশস্ত করে দাও আল্লাহ তালা তুমি তাকে পানি দ্বারা বরফ দ্বারা ঠান্ডা দ্বারা আল্লাহ তাকেও আয় আল্লাহ তুমি তাকে সাদা কাপড় যেরকম ময়লা থেকে পরিষ্কার করতে হয় সেভাবে আল্লাহ তুমি তাকে সকল গুণা পরিষ্কার করে দাও ও আবদিলহ দারান দারিহি তার দুনিয়ার বাড়ির চাইতে উত্তম বাড়ি তাকে দান করো ও আহলান আহলিহি এখান পরিবারে চাইতে উত্তম পরিবার দান করো ও জাউজানি তার দুনিয়ার স্ত্রী চাইতে উত্তম স্ত্রী তাকে দান করো আল্লাহ তুমি জাননাতে প্রবেশ করো ও আইজুমিন আদাবিল কবরি অমিন আদাবিন নার আল্লাহ তুমি তাকে জাহান্নাম থেকে বাঁচাও এবং আজাব থেকে বাঁচাও তো এত সুন্দর দোয়া আল্লাহ নবী জানা যায় পড়লেন রাবি বলছেন হাত্তা তাম আকুণ আনিক দোয়া নবীর মুখ থেকে শুনে আমার আশা হচ্ছিল যে আমি যদি এই জানাজা হতাম তাহলে কত ভালো হতো কারণ যার জন্য আল্লা নবী এত সুন্দর দোয়া করেছেন দোয়া তো কবুল হবে ইনশাআল্লাহ তাহলে সে আশা করছে যে আমি যদি এই হতাম তো এখানে ওলামাই এখানে বলছেন যে আল্লাহ নবী সাহা সাল্লাম যে দোয়াগুলি পড়েছেন এটা উচ্চ স্বরে পড়েছেন জোরে পড়েছেন তবেই তো সে পিছন থেকে শুনতে পারল তো যদি মনে মনে পড়তেন তাহলে শুনতে পাত শুনতে পেত না বৃধাই জানাজার সলাতে কেরাত দরুদ এবং দোয়া আসতেও পরা যায় জোরেও পড়া যায় জোরে পরা দলিল হলো এই যে সাহাবা একরাম পিছন থেকে শুনতে পাচ্ছেন কি কি উনি পড়ছেন ও আনবী হুরাত রাজি আল্লাহ আনহু। আনি নবী ইউসাল্লাম আন্নাহু সাল্লা আলা জনাজ আবু হরাই রাজি আল্লাহ তালু তিনি বললেন যে উনি এক জানাজাই শরিক হয়েছিলেন তো সেখানে আল্লাহনবী ইসা এই দোয়া পড়েছেন আল্লাহ মকফিল হাইনা অমাই মিতিনা ও সকীরিনা وَكَبِيرِنَا وذكرنا وَأُنْثَانَا وَشَاهِدِنَا وغائبنا اللهم من أحييته منا فأحيه الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان اللهم لا تحرمنا أجره ولا تفتنا بعده حدثة إمام ترميزي رحمه الله حدثة برنا قلت على حدثة رشته عن أبي حرات رضي الله عنه قال سميت رسول الله يقول إذا صليتم الميت فأخلص له الدعاء আল্লা বললেন তুমি যখন কারো জানাজা পড়বা ফুল দোয়া তুমি তার জন্য একেবারে দোয়া করো সম্মানিত শ্রোতা ও দর্শক মন্ডলে আমরা জানাজা এবং মৃত্যু ব্যক্তি সংক্রান্ত অধ্যায় যেটা আছে এ বিষয়ে আমরা রেহু সালহীন থেকে আলোচনা শুনে আসছি আমরা জানলাম যে আল্লাহ নবী সাল্লাম কীভাবে জানাজা সলাচ আদায় করেছেন এবং কি কি দোয়া পড়েছেন এ বিষয়ে আরও কিছু দোয়া আমাদের সামনে আছে আমাদের উচিত যে আল্লাহ নবী সাল্লাম যেই দোয়াগুলি উনি পড়েছেন যেভাবে পড়েছেন আমরা ও সেইভাবে জানাজা পড়ব এবং সেই সকল দোয়াগুলি আমরা ওই মেয়েতের জন্য পরবো হয়তো বা আল্লাহ তালা আমাদের দোয়া কবুল করলে আল্লাহ তাকে ক্ষমা করতে পারে আল্লাহর কাছে আমরা দোয়া করি আল্লাপাক যেন আমাদেরকে দিনের এলেম দান করেন এবং সেই মোতাবেক যেন আমল করা তৌফিক দান করেন ও আখরুদানা আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবার সম্পদ বাড়বে সুরক্ষিত এবং পবিত্র থাকুন আপনার জাকাত দানের অর্থ পাঠাতে পারেন আই আর এফআই আল্রায়ন ব্যাংক কোয়াড্রানোট আটচল্লিশ বার্মিংহাম पाउंड उंड नंबर शून्य शर्टकोड तीन शून्य शून्य आठ तीन सोएसि कोड आई विजि बेट पिस मानवान विश्वजहान परिचालनारे सुंदर एक जदि विधान नए ध्वस जो अनिवार्य शेख सैफुद्दीन तुन् आलोक जीवन गढ़ार पृथ्वी बांगल् अपने निवाचित कितुल माराम मीन आदिल्ला तिल हम ममे दर्शे हदीसर सुव्यवस्था करकल के पिस्टिंग मार्थी रविवार मंगलवार और बृहस्पतिवार सन्ध्या छटाय सम्प्रचार दोपुर देर टाय बांगे पिछटी